एक भाई खूब सुंदर प्रश्न कर रनी अथवा आवी बीएनपी जेको पार्टी समर्थन करा किा भोट देना तीन टाइपे प्रश्न तीन प्रश्न तीन ट उत्तर प्रथम कथा इसलमे राजनीति इसलमेर राजनीति आसलाम जै रीति आज से राजनीति करते जदि क्यों गणतानिक राननीति करे से विदाती राजनीति करल मादासू बा कसर माहरूम थके আমাদের তৈরি করে না জি আর মুসলিমের অন্ধ তাতে বিশ্বাসী হয়ে গেছে কোরআনকে পেছনে ছেড়ে দিয়েছে ভিড নয় যারা পথ হয়েছে কোরআন ছেড়ে দিয়ে সমাজবাদের রাজনীতি করবে বস্তুবাদের রাজনীতি করবে মার্কসমের রাজনীতি করবে জি জাতীয়তাবাদের রাজনীতি করবে এক কথায় তবে কোরআন সন্ন্যার রাজনীতি জি ইসলামের দাওয়াত দেবেন ইসলামী আইনের বাস্তবায়ন করবেন ইসলামের দাওয়াত দিবেন যেখানে দাওয়াত দিতে বাধা সৃষ্টি হবে সেখানে করবেন এটি আমরা যেমন ব্যক্তি পর্যায়ে জন্য তেমনই রাষ্ট্রীয় পর্যায় প্রত্যেক মুসলিম শাসক এবং সাধারণ সবার ক্ষেত্রে বলছি তো এই হচ্ছে ইসলামের রাজনীতি নবী করিমসাম যদি রাজনীতি না করবেন তাহলে জেহাদি কেন লড়াই কেন করতে হবে শুধু মসজিদে বসে বসে যদি নিজেকে রাজগার করতে চাইতেন আর দুয়া কালাম আর নামাজ পড়তে চাইতেন তাহলে কেউ বাধা দিত না কিন্তু এই গণতন্ত্রের রাজনীতি নয় বিএনপি চলে যাচ্ছে সংসদে আমরা আমরা যাব যাব ধর্মের ধর্মের নামে। নামে নামে ওরা দুনিয়ার কখনো না এই রাজনীতি বিদাতি রাজনীতি তাহলে যারা ধর্মের নামেও রাজনীতি করছে গণতান্ত্রিক রাজনীতি তাদের রাজনীতি হচ্ছে বিদাতি রাজনীতি আর যারা ধর্মের নামে নয় যেমন আওয়াম লীগ বিএনপি এগুলি বিদাতি রাজনীতির সাথে সাথে অনু রাজনীতি আমি কুফুরি শব্দটি ব্যবহার করলাম না একটু সতর্কতা মূলক কারণ সতর্কতা হচ্ছে ভালো নিজের জন্য নিরাপদ কিন্তু কথা হচ্ছে যে আসলে এগুলি হচ্ছে কুফরি বিধান বিধান হচ্ছে কোনো যেই ব্যক্তি কুফরি বিধান আছে সেই কাফের হয়ে যাবে এটা সবসময় বলা যাবে অনেকে অজ্ঞ রয়েছে অনেকে মূর্খ রয়েছে অনেকে জাহেল রয়েছে দিনের কোন ইসলামের জ্ঞান নেই তাদের সুতরাং তাদের ক্ষেত্রে বলা যেতে পারে যে তারা অনু ইসলামিক রাজনীতিতে রয়েছে যে কোনো আল্রেয়া নেুয়ার কাজে সাহায্য করো তা আলাল ইসমে ও নেকির কাজে গুনহার কাজে এবং সীমা লঙ্ঘনের কাজে শরীয়ত বিরোধী কাজে কারো সাহায্য করবে না সুতরাং আওয়াম লীগ বিএনপি জাতীয় পার্টি কংগ্রেস কমিউনিস্ট অন্য কোনো পার্টি ভারতের হোক বাংলাদেশে হোক এই সব পার্টি করা এইগুলি বা তেলের সমর্থন করা জায়জ নয় জি আপনাকে নিরপেক্ষ থাকতে হবে এই ক্ষেত্রে আপনি যদি মুসলিম হয়ে বাঁচতে চান আর বিদাতি হয়ে কালকে আমাদের না উঠতে চান আর হজে কসারে পানি পান করতে চান তাহলে আপনাকে নিরপেক্ষ থাকতে হবে এবং কোরআনের সাথে থাকতে হবে রসুলের সন্ন্যতের সাথে থাকতে হবে যে আল্লাহ যতটুকু আমাকে তৌফিক দিয়েছেন ইসলামের দাওয়াত দেবো আর আল্লাহ কোনোদিন যদি সুযোগ করে দেন তাহলে এই দাওয়াতকে আগে বাড়ানোর জন্য জিহাদু করবো বাস আকাঙ্ক্ষা রাখতে হবে অন্তরে বাকি পুরা করার মালিক আল্লাহ পাকালেন আর এই ধর্মের বিকৃত বিকৃতি করলে হবে না যে বিকৃতি এই বক্তা রাজনৈতিক বক্তারা করে থাকে যারা ধর্মের নামে রাজনীতি করে যে ভাই শুনে রাখুন আজকাল আর ওই জেহাদ নাম করেছেন হচ্ছে আপনারা আপনাদের বড় জেহাদ তাদের কে সাথে মজুদ রয়েছে এই কথা ধর্মের বিকৃতি ধর্মের বিকৃতি এই বিকৃতি সম্পর্কে সতর্ক করেছেন নবী করিম ইসা এবং এটি হচ্ছে বিদাতের পথ করতেও পারবো না আর মানুষকে ভুল বুঝাবো জাতিকে গুমরা করব তৃতীয় নম্বর প্রশ্ন হচ্ছে যে এবং ভোট দেওয়া যাবে কি না হ্যাঁ এটি প্রশ্ন এর উত্তর আবার আলাদা ভোট দেওয়ার ক্ষেত্রে দেখতে হবে যে প্রথম আসল হচ্ছে যে ভোট আমরা দেব না যদি দেখি সব বাতিল ভোট দেব না আর ভোটের পথ মানে গণতান্ত্রিক পথ সুতরাং ভোট দেব না এটি হচ্ছে আসল কিন্তু এর ব্যতিক্রম কখন ঘটবে যখন দেখা যাবে যে আপাতত আমি ভোট দিই বা আমাদের মতো কিছু লোক ভোট দি আর না দিই কোনো একজন আসবে হয় আওয়ামীগ আসবে না হয় বিএনপি আসবে না হয় জামাত আসবে কেউ আসবে বা ক্যান্ডিডেটের ক্ষেত্রে পার্টির ক্ষেত্রে না বললে হয় সৈয়দ জামান আসবে না হয় মাহমুদ আসবে না হয় নাহিদ আসবে কেউ আসবে তাদের মধ্যে একজন বেনামাজি আর নামাজি হইলেও সে হারাম খায়। আর আর আর নামাজি আর হারাম খাই না হালাল খায় এই ক্ষেত্রে আমার এলাকায় চেয়ারম্যান হোক এমপি হোক অথবা মন্ত্রী হয়ে সংসদে যাক কে যাক এই আকাঙ্ক্ষা একজন মুসলিম হিসেবে বেইমানি হবে না আত্মসৎ হবে না সে গাড়ি বাড়ি করবে না বরং গরিবদের বা দেশের উন্নয়নের জন্য কাজ করবে সুতরাং আপাতত রকম পাঠানো যেতে পারে অধিকতর কম ক্ষতি হবে সার অনিষ্টকে কমানোর জন্য তো আপাততের জন্য ভোট দিব কিন্তু এই গণতান্ত্রিক পদ্ধতিতে ইমান নিয়ে চিরকালের জন্য আর পার্টির আমাকে দিতে হবে আজকাল ভোট তো অধিকাংশ হচ্ছে রিজার্ভ ভোট তাই না ভোট ব্যাংক বলা হয় ওখানে কি ভোট ব্যাঙ্ক মানে ভোট ব্যাংক ব্যাংকে আছে কিছু দল আছে এমন বা পার্টি করে এমন যে ও যে আসুক মদ খরচ যদি আসে আমলি লীগ আওয়ামী লীগকে ভোট দেবে মদ ঘরো যদি আসে বিএনপি মত ঘরো হয় তবে তবু ওকে ভোট দেবে আওয়ামী লীগে একজন নামাজি আছে আর শত লোক আছে হতে পারে মৌলিস বাংলাদেশে দাঁড়িয়েছিল মনে হয় মন্ত্রী হয়েছিল ব্যতিক্রম এরকম হতে পারে তো এই ক্ষেত্রে কোন পার্টি ব্যাংক করা ভোট এটি জায়জ নাই যে আপনি পার্টির লেভেলের ভোট দেবেন অথচ অশত লোক সেখানে থাকবেন বা কোনো জায়েজ নাই ভোট পারেন যে আমার এখানে কেউ একটা আসবে সুতরাং ভালো লোকটি আসুক এই জন্য ভোট দেবেন কিন্তু এই ভোটের পদ্ধতিতে বিশ্বাসী হয়ে নাই আর তাদের সাহায্য সহযোগিতা করার উদ্দেশ্য নাই বরং সারকে অনিষ্টকে খারাপকে পাইখানাকে কমাবার জন্য না তাহলে তো আপনার পার্টি করা হইলো দাঁড়ালেন তো পার্টি করা হইলো আগেই বলেছি পার্টি করা যাবে না